আমি বললাম সম্মকে যেটা করল না পোকরি না সেটাই নিষ্কাম করতে হয় ইচ্ছে করে বেশি কাজে জড়ানো ভালো না ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে পারলেও কালি দর্শন আর করো না আগে জোর করে ধাক্কা দুঃখী খেয়ে কালী দর্শন করতে হয় তারপর দান করুন আর না ইচ্ছে হয় খুব গরম ঈশ্বর লাভের জন্যই গরম সম্মুখে তাই বলল যদি ঈশ্বর সাক্ষাৎকার হয় তাকে কি করলে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দেওয়া ভক্ত কখনও তাপ হলে না बर बोलें ठाकुर स्थान देश सर्वदा रख पादकने श्रद्धा भक्ति दा कर्म बड़ कठिन शास्त्र जे कर्म करते बनेचालन बड़ कठिन अन्नगत प्राण बस कर्म चलेना जरूरी कभी चिकित्सा करते गए बसना এখন বিগন্ত কলিযুগে ভক্তিযুগ ভগবানের নামগুন আর প্রার্থনা ভক্তিযুগে যুব ঠাকুর এখানে কলিযুগে ভক্তিযুগ ভগবানের নামগুলো গণবান আর প্রার্থনা সম্পর্কে গতকালে আমরা আলোচনা করেছিলাম যে সাধনার সম্পর্কে অপাসনার সম্পর্কে সেখানে উপাসনার ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে সাধনা তাসনা प्रत्येक शास्त्रे देखी तरह जो दिए क्लासनाष्काम सकल वस्तु त्याग भगवत्था श्रवण करा मंत्र जप करा भगवान स्तुति पाठ करा भगवान नाम संकर्तन करा भगवान ध्यान अर्चना प्रवृति के সাধারণ মানুষের উপাসনা করতে এই সমস্ত জিনিসগুলোকে বুঝে রাখি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা বা ভগবান দর্শন করা গত ক্লাস এগুলো আমরা আলোচনা শাস্ত্র বলছে দর্শন এবং স্মরণ দর্শন যখন সম্ভব নয় যখন কাছের জিনিস থাকে আমরা সেগুলোকে দেখতে পাই আমার কাছে যে জিনিসটা আছে সেটা দেখতে পাই কিন্তু যেটা দূরের জিনিস সেগুলো জিনিসকে কি করবেন সেটাকে স্মরণ করতে স্মরণ স্মরণ করতে হবে শাস্ত্র বিভিন্নভাবে আমরা দেখছি অন্যান্য শুরু বুদ্ধির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মনের মাধ্যমে তাকে দর্শন করা যায় সম্পর্কে বলছেন সেই উপাসনা সম্পর্কেও সেখানে বলছে শাস্ত্র বলছে উপাসনা তো যথাশাস্ত্র সমর্িত आलम्बन समान चितर क्रेन उद्देश्य हम शबुन ब्रह्म विषय को मानस व्यापार रूपाणी एवं वेदांत सारे खूब सुंदर कथा शबुन ब्रह्म विषय ईश्वर सम्पर्क आप दूरकमें कथा पे थके ठाकुर जिसमें कथागुल एग्लो जरा ब्राह्म समाजी मानूष ठाकुर एस तमुखे तुम्हारे वेदांतर मत तुम्हारा जगत स्वप्न मत बोना और ब्रह्मखंडी तुम्हरा न तुम्हरा भक्त तुम्हारा ईश्वर के पास बोलो ये बेस तुम्हरा भक्त ब्राह्म समाजी तरह कथा बोल সেই উপাসনার প্রথম স্তর হিসাবে আমরা স্বাস্থ্যগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে উপাসনা আমি কি করব ভগবানের নাম গুণগান করবে এখন আমি ভগবানকে জানি না ভগবানের সাথে কোনো পরিচয় হয়নি ভগবানের আছে একটু শুনেছি যে ভগবানকে দর্শন করা যায় ঠাকুর বলছেন শ্রী শ্রী সমস্ত অবতার ভগবান শ্রীকৃষ্ণও বলেছে। কিন্তু এখন ভগবানের সাক্ষাৎকার করতে পারে। আমাদের প্রথম কর্তব্য কি আদৌ সম্বন্ধ স্থাপন প্রথমে কর্তব্য হচ্ছে একটা সম্বন্ধ স্থাপন করবে সম্বন্ধ যদি না স্থাপন করতে পারেন সম্বন্ধ যদি না একটা বাধাতে পারেন তবে তাকে কি করে ভালোবাসবেন বা তার প্রতি আগ্রহ জন্মাবে তার প্রতি ভালোবাসা আসে কর্তব্য প্রথমে হচ্ছে আমাদের কর্তব্য একটা সম্বন্ধ সৃষ্টি করতে হয় যেই সম্বন্ধ সৃষ্টির আমরা বলছি শাস্ত্র যখন বলছেন সম্বন্ধ একটা পাতার কথা যখনই মনের মধ্যে উঠে আছে। আদৌ সম আমরা কি করি সাথে সাথে জাগতিক বা লৌকিক বা সংসারের যে সমস্ত সম্বন্ধ সেই সমস্ত সম্বন্ধের কথা আমাদের মনের মধ্যে উঠে আসে অর্থাৎ ভগবানের সাথে কিরকম সম্পর্ক সেই সম্পর্ক কিরকম হতে পারে যে বললাম কিরকম হতে পারে তখন মনের মধ্যে এসে যায় সংসার জগতে যে রকম সম্পর্ক বাবা মার সাথে সম্পর্ক অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক অথবা প্রভু সকাল সম্পর্ক এইগুলো যে সমস্ত সম্পর্কগুলো আমরা লৌকিক জগতে দেখে থাকি সেগুলো বা কখনো সম্পর্ক কি আপনার কি সম্পর্ক কোন সম্পন্নটা আপনার সব থেকে মধুর বা দৃঢ় যখনই করি তখন হয়তো আপনি বলবেন সন্তানের সাথে যে সম্পর্ক অথবা সাথে বা স্ত্রীর সতীর পতির সাথে যে টান এবং মায়ের সন্তানের উপর যে টান এই তিন রকমের টানের কথা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কথা বলতে বলছেন এই তিনটার যদি একইরূপ এই যে সম্বন্ধ সেই ভগবানের প্রতি একটা রূপ ভালোবাসার সম্বন্ধ আমাদের মধ্যে আনতে হয় শাস্ত্র বলছেন আদৌ সম্বন্ধ স্থাপন তিনি হতে পারেন পিতা অথবা তিনি হতে পারেন মা তিনি হতে পারেন স্বামী তিনি হতে পারেন প্রভু সখা অথবা বন্ধু আবার কারো কারো ব্যক্তি ক্ষেত্রে তিনি হচ্ছেন একমাত্রে ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্র দেখি বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের মধ্যে দেখি তাদের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রূপ সাধন পদ্ধতি তারা অবলম্বন করে থাকে বিভিন্ন রকম সাধন পদ্ধতি তারা জীবনে গ্রহণ করে থাকেন কেউ হয়তো মূর্তি পুজো তাদের ভালো লাগে তার মূর্তি পুজো ভালো লাগে কেউ হয়তো সন্ধেবেলা আসতে ভজন কীর্তনে সময় কাটিয়ে দিতে যায় কেউ একদম নির্জন চর্চাপ ঘরে এক করে বসে জবধান করে কাটিয়ে দিতে যায় ফলে কোনোটাই কোনো অংশে কম নয় সবই সমান সেই জন্য আরেকটি ক্ষেত্রে দেখি সম্বন্ধ ঠাকুরের সম্পর্কে ভালোবাসার যে সম্বন্ধে ভালোবাসার সম্বন্ধে আমরা যদি বলি ঈশ্বরের সম্পর্কে বলছেন তিনি হচ্ছেন ভালোবাসার প্রতি হোক ভালোবাসা আমরা তাকেই ভালোবাসি ভালোবাসে যদি আমরা যদি দেখি ভালোবাসার ক্ষেত্রেও আমরা দেখে থাকি ভালোবাসার মানুষকে তার সমস্ত কিছু আমাদের ভালো লাগে সে যতই খারাপ হোক সে যতই যতই হোক কিন্তু সে যদি ভালোবাসার মানুষ হয় তখন ভালোবাসার মানুষটির প্রতি সমস্ত কিছু ভালো লাগে তার তার চিন্তা ধারণা যা বলছেন তার আচার আচরণ কিছু আমাদের ভালো লাগে সেটা ধীরে ধীরে আমাদের খুব আনন্দ দেয় ঠাকুরের সম্পর্কে ঠাকুরের যে সমস্ত সন্তানরা কিন্তু তাদের জীবন দেখেন সেটা দেখবেন সবাই শ্রীরামকৃষ্ণের কাছে ভালোবাসাতে বক্র হয়ে গিয়েছিল ভালোবাসাতে ভালোবাসাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন ভালোবাসার ধনী তরুণ স্বামীজি দিনের পর দিন দক্ষিণেশ্বরে আসছেন সে ঘটনা আপনারা জানেন বা অন্যান্য স্বামীজির বউ যারা দিন এরপর দিন আসছেন ঠাকুরের কাছে স্বামীজি কিন্তু স্বামীজি স্বামীজি ঠাকুর দেখছেন কথা বলতেন না দীর্ঘদিন তার সাথে কথা বলতেন অনেকদিন পরেই একদিন নিজেই জিজ্ঞাসা করলেন কিরকম আমার কাছে আমি একটা কথা পাঠি না কিন্তু আসতে থাকে স্বামীজি তার উত্তরে বলেছিলেন যে আমি আসি অন্য কোনো কারণে আমি আপনাকে আমি ভালোবাসি আমি ভালোবাসি সেই জন্য আমি এখানে আসি আমি আপনার থেকে কোনো কিছু চাই না আপনার থেকে কোনো কিছু পাওয়ার কিছু নেই কিন্তু আমার কর্তব্য আমি আপনাকে ভালোবাসতে যাওয়া আমার কর্তব্য সেই কর্তব্য আমি করি আমি আপনাকে ভালোবাসি क्षेत्र आदर सम्बन्ध स्थापना धीरे धीरे जो सम्बन्ध दृढ़ धीरे धीरे विभिन्न क्षेत्र एक उपासना हम जेटा के सम्पद उपासना जे सम्पर अदे अधिकारी स्वयं भगवान সেই সম্পদের প্রতি তার মধ্যে যে সমস্ত ঐশ্বর্য আছে যেগুলো ভগবানের সম্পর্কে বলছেন স্বর ঐশ্বর্য বলা ভগবানের কথা অর্থ স্বর ঐশ্বর্য ঐশ্বর্য सम्पदार्थ ऐश्वर्य ऐश्वर्य भगवान से यदि धीरे धीरे ईश्वर ধীরে ধীরে আমরা এইভাবে আমরা দেখেছি সম্পদের ক্ষেত্রে বা উপাসনার ক্ষেত্রে আমরা দেখেছি উপাসনা বিভিন্ন ধরনের সাথে সাথে এই উপাসনার সাথে সাথে আরেকটা জিনিস এসে যায় আমরা गलोचना जप ध्यान कथा पेस्त्र जपात जपा कि मंत्र जपिर द्वारा मन ईश्वर मननाथ त्रायमा तस्मत मंत्र मंत्र मन के मन चिंता द्वारा मंत्र करें जपार सित्री। जपार सित्री। से मना है मंत्री মন্ত্র ত্রাণ করেন মন্ত্র রক্ষা করেন মনন বিশ্ববিজ্ঞান বন্ধনা ধর্মার্থ কাম যা চিন্তন যা জব করতে করতে বিশ্ববিজ্ঞান হয় মানে আমাদের মধ্যে জগৎ সংসারের জ্ঞান হয় ব্রহ্মসত্তা হতে ব্রহ্মাণ্ড সত্তা নয় ধীরে ধীরে আমরা ধর্ম অর্থ কামী চতুর্গের কথা বলেছেন লাভ করি সেই জন্য তাকে বলা হয় চিত্তের কারিমা দূর এই জন্য মন্ত্র জপের এত গুরুত্ব শাস্ত্র বলেছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধির জপের যে তাৎপর্য আবার আমরা যদি গীতা বলি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায়ে তিনি বলছেন যজ্ঞানন্দ যপয্ঞশী যজ্ঞ যজ্ঞ বিভিন্ন রকমের যজ্ঞ ঠাকুরের আমরা করি হবম হোম আমরা করি হোমকে বলা হয় যজ্ঞ শ্রেষ্ঠ কি সেটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যকরা যকরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জি যোগ্য দেখেছি তদ তদার্থনা মন্ত্রোচ্চারণ মাত্রেই নয় দেবরূপ প্রজাতি খুব সুন্দর কথা বলছেন মন্ত্র যখন উচ্চারণ করবেন তখন কি হয় মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্র দেবতা শরীরানি বীজাত শ্রীন দেবী প্রভকস্বামী বীজানু দেবন প্রধান কি সুন্দর কথাটি বলছেন যে দেবতার শরীর এই বীজ মন্ত্র থেকে সৃষ্টি হয় দেবতা শরীর আমি ধ্রুব এই বীজ মন্ত্র থেকে যে বীজ মন্ত্র আপনারা পেয়েছেন যারা দীক্ষা নিয়েছেন তার সাথে সাথে একটা বীজ মন্ত্র এই বীজ মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই দেবী বা দেবতার সৃষ্টি হয় উৎপন্ন হে দেবী বীজ মন্ত্র যে দেবতা তুমি শ্রবণ করো এই জন্য গরু মানুষ ও মন্ত্রে মন্ত্রে চর ভাবনায় প্রতিমায় শিলাবোধন করবার ও নারে যদি গুরুতে মানুষ বুদ্ধি আর मंत्रे अक्षर बुद्धि जपार्थकता समस्त अवतार गुरुदेवरा जपे जो जोर दिए जप जो नाम पूजन যদি আমরা ঠিকভাবে করতে পারি বিধিপূর্বক যদি করি তখন সেটাকে আমরা বলি সাধারণ কিন্তু এখন জিজ্ঞাসা কার না নেবেন ইষ্ট নাম বা ভগবানের নাম নাম নেওয়ার এই যে প্রণালী সেই প্রণালীকে বলছেন দীক্ষা ঠাকুর এই বলছেন তার নাম গুণপান তার নাম কীর্তন সাধন ভজন সেটাও একটি সাধারণ ভজন অঙ্গ যিনি এই নাম বা মন্ত্র দেন তাদেরকে আমরা বলি আচার্য বা গুরু দীক্ষা বা মন্ত্র নেওয়ার পর আমরা অনেক সময় যারা জানেন দীক্ষার তিনি কিছু উপদেশ দেন তিনি বলে দেন যে কিভাবে জব করতে হয় কিভাবে মন্ত্র সমস্ত কিছু তিনি দেখিয়ে দেন সেটাকে শিক্ষা দীক্ষা এবং শিক্ষা সাথে সাথে জব অ্যাগ্রুড ক্রিয়া এই যে ক্রিয়াটা আজকেও চার রকমের হওয়া একটি হচ্ছে কায়িক হচ্ছে আরেকটি হচ্ছে মানসিক তিন রকমের এবং আরেকটা বলছে আরো অনেক রকমের বিভিন্ন মতেই আছে আমরা যদি বিভিন্ন সম্প্রদায়ের দিকে টাকায় সেখানে হিন্দু জৈন পার্সি রোমান ক্যাথলিক খ্রিস্চানরা বা মুসলমানরা তারাই এই জবের পর্যন্ত তারাও জব করেন এই উপাসনা উৎকৃষ্ট উপায় হিসাবে যজ্ঞ বলে আমরা দেখেছি যজ্ঞ যজ্ঞ শুনি আমরা যদি যখন জব করি গুরুদেবকে বলে দিয়েছেন বা যেরকম বলেছেন সেটা তো আমরা করছি কিন্তু তার যে ক্রিয়া তার বিভিন্ন যে পদ্ধতি সেগুলো আমরা জীবনা নেড়ে যখন মনে মনে জব করা হয় তখন সেটাকে আমরা বলছি মানসিক জব মনে মনে করা জীবটুকু নড়বে না করছে যদি জীবনা তখন সমাধিও আহবালে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে তখন ঘুমিয়ে পড়ার সময় তো তখন কি করেন অনেকে আস্তে আস্তে কেবলমাত্র নিজে শুনতে পাবে সেইভাবে জপ করেন এই যে ধীরে ধীরে ধীরে নিজে শুনতে পাবেন এই যে জব সেটাকে বলছেন জ্ব হচ্ছে আমাদের এই যে একরকমের জগ সেটাকে সেটাকে বলছেন সেটা হচ্ছেন বাচিক বাচিক উপাসনা বা এর তারা প্রণাম জপ খুব সুন্দর কথাগুলো এগুলো প্রণাম জপটা কিরকম মনে করুন একশো আট বার বা একশো বাজে হয়ে যায় বা দশ বার যে হয়ে যায় সাথে সাথে ঠাকুরকে প্রণাম করে ইষ্টকে প্রণাম করে হয়ে গেল হয়ে গেল এই যে সেটাকে তারা বলছে প্রণাম জন প্রণাম জন প্রণাম আবার অনেকে আছে এবং এইরকম দৃষ্টান্ত আমরা দেখি বিষ্ণু প্রিয়ার জীবনে চালের যে সংখ্যা চাল নিয়ে চাল নিয়ে ওই চাল জপ করতে করতে ওই চাল থেকে জপ করা চালকে রান্না করে খাবেন সারাদিনে একবার যত চাল করতে পারবেন ওই চালটিকে রেখে তার থেকে রান্না করে সেটাই মাত্র গ্রহণ করবে এই যে জপ সেটাকে বলছেন সংখ্যান্ন জপ আমরা এই দৃষ্টান্ত বিষ্ণুপ্রিয়ার জীবনে আমরা দেখে থাকি বিষ্ণুপ্রিয়ার জীবনে এরকম সংখ্যান্ন জপ বিষ্ণুপ্রিয়ার এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি জপের ক্ষেত্রে জন্মান্তর শাস্ত্র শ্রেয় বলছেন জন্মান্তর সহ শ্রেষ্ঠ पाप पाप जप इत्य सहस्र जन्मे परदेवता के ताके मान्ध निर्जने गोपने दर्शन हो आगम श्रा देखी आगम शास्त्रे এই যে আমরা যে বিভিন্ন জপের কথা বললাম কাইক বাচিক এবং মানসিক এবং বিমিষ্ট সেটাকে আমরা আবার বলেছি উপাংশু যেটা আস্তে আস্তে আস্তে আস্তে করা উপাংশু কায়িক বাচিক আমরা দৃষ্টান্ত দিয়েছি আগম শাস্ত্রেও এই জপকে আগম শাস্ত্র তন্ত্র শাস্ত্রে এই জপকে তিন প্রকারে তারা ভাগ করেছেন একটাকে বলছেন সাম্যবি আরেকটি হচ্ছে শাক্তি আরেকটি হচ্ছে মান্ত্রি এই তিনটি কথা আমরা সচরাচর শুনে থাকি জপের ক্ষেত্রে সাম্যবি গুরু দর্শন বা স্পর্শন স্পর্শন মাত্র স্পর্শন বা সম্ভাষণ জীবের জ্ঞান উদ্ধার এই যে শাস্ত্রের কথাগুলো এই শাস্ত্রের কথাগুলো আমাদের কোনো অভিজ্ঞতা নেই এইরূপ গুরু আমরা দেখি গুরু যে কিনা দর্শন মাত্রেই আপনি যারা দীক্ষার্থী সে একদম স্বয়ং দেখবেন তার যে মন্ত্র ঠাকুরের জীবনে ঠাকুরের সন্তানদের জীবনে এর দৃষ্টান্ত আমরা দেখি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ জী মহারাজ তিনি ঠাকুরের কাছে যাতায়াত করেন আপনার যদি তার জীবনে পড়ে থাকেন দেখবেন ভক্তমানিকাতে এর উল্লেখ আছে যে অনেকদিন থেকে তিনি এরকম ঠাকুরের কাছে আসছেন কিন্তু মন কিছুতেই বসাতে পারছেন মনের মধ্যে একটা বিরক্তির ভাব এসেছেন যে বোধ আমার দ্বারা সম্ভব নয় হঠাৎ এরকম মনের মধ্যে যে বিতৃষ্ঠ না ঠাকুর দক্ষিণেশ্বরের নার বসে আছেন সেখানে ঠাকুর এসছে ঠাকুরকে তাকানো ঠাকুরের দিকে তাকানো মাত্রই স্বয়ং দেখছেন তার যে মন্ত্র মন্ত্র জল জল করে চলছে আরেকটি হচ্ছে জ্ঞান চকু গরু গুরু দিব্য জ্ঞান সহায় শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করে স্বামীজির কথা আমরা জানি স্বামীজি ঠাকুরের কাছে গিয়েছেন ঠাকুর যে স্পর্শ করেছেন সেটা হচ্ছেন সার্থী দীক্ষা আরেক রকমের দীক্ষা সেটাকে বলছেন মন্ত্রী দীক্ষা আমাদের যে দীক্ষা গুরুদেব আমাদের কানে মন্ত্র শুনিয়ে দেয় মন্ত্রী দীক্ষা মন্ডল অঙ্কন ঘটস্থাপন এবং দেবতার পূজা আদি পূর্ব শিষ্যের কর্ণে তিনি আমাদেরকে সেই মন্ত্র দেন সেই জন্য সেই যে দীক্ষা সেটাকে তারা বলছেন মান্ত্রী দীক্ষা অর্থাৎ আমরা তিন রকমের দীক্ষার কথা আগন শাস্ত্র দ্বাস্ত্রে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সামিক ছাত্রি এবং মান্ত্রি সব জটের একটা নির্দিষ্ট সংখ্যা রেখে জপ করতে হয় সেই আমরা কি করি অনেক সময় যারা নিয়েছেন জানেন যত মালা নেই পদ্মবীজের মালা সংখের মালা, মালা, মালা, রুদ্রাক্ষের মালা তুলসীর মালা গুঞ্জার মালা প্রভৃতি নিয়ে আমরা জব করি মালা জপ করবার সেখানেও এক নিয়ম আছে গুরুদেব তিনি আমাদেরকে দেখিয়ে দেন মধ্যবা শীর্ষ যে মালা সেটাকে লঙ্ঘন করতে নেই যারা মন্ত্র পেয়েছেন মালা নিয়েছে। মালা নিয়েছেন গুরুদেবের কাছে মালা নিয়েছেন গুরুদেব বা মধ্যমালা সেটা লঙ্ঘন করতে নেই লঙ্ঘন করলে মেরু লঙ্ঘন জনিত অপরাধ হয় সংখ্যা অষ্টাদশ সংখ্যা হতে ক্রমশ অষ্টবিংশ অষ্টোত্তর শত বা অষ্টত্তর সহস্র বা তার বেশি সাধ্য করতে হওয়া বিভিন্ন গুরুদেব বলে দিয়েছেন একশো আট বার জব করবেন বা আঠাশ বা আট বার কেবলমাত্র আট বার বা আঠারো বার জবের কথা আমরা পেয়ে থাকি দেহটি জপময় হয়ে স্টের সাথে ধীরে জব করতে করতে এই জপময় যে শরীর সেটা ইষ্টের সাথে অভেধাত্মা হয় জপের সংখ্যা সম্পর্কে আমরা বিভিন্ন বাবা অনেক সময় আমাদের ও বিদ্যা যে আমরা অনেক সময় অনেক রকম উত্তর দিয়ে দেয় অনেক সময় বলে যে ভগবানের অষ্টত্তর শত নাম সেই জন্য একশো ঙ্গলাপ নকম যে আমাদের জীব শরীরের যে পরিমাণ সেটা হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইটা আঙুলের সমান আজকে কয়েকদিন আগে যখন এটা স্বাস্থ্য বাদ পেলাম তারপর আপনার শরীর ছিয়ানব্বইটা আঙুলের সমান জীব শরীরের পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই আঙ্গুলের সমান আর জীব পরমাত্মার স্থান বলে আমরা মহানারায়িত নাভ্যাম যে তৃষ্ট থেকে বারো আঙ্গুলি উপরে তিনি অধিষ্ঠান করেন কে যাকে আমরা জীবাত্মা বলি সেই জীবাত্মা তিনি আমাদের আমরা একশো আট বার জপ করি এটা একটি মত আরেক পথে জীবসগরির পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই আদিত্যমন্ডল স্থিত আত্মা দ্বাদ শরীরে অনুপ্রবিষ্ট আদিত্যমন্ডলা আছে অতএব ছিয়ানব্বই প্লাস সংখ্যার মিলনে জীবাত্মা এবং পরমাত্মার একত্ব প্রতিপাদিত আবার বিভিন্ন রকম আছে আমাদের সঙ্গে ইষ্ট নাম জপ করি বা গুরু প্রদত্ত যে মন্ত্র সেটা আমরা জপ করি মহারাজ একটু মজা করে বলছেন যে বলছেন যে আমরা যখন মায়ের থাকি তখন মায়ের ঘ বাস কালে তখন আমাদের কাজ করেছি সেগুলো আমাদের মনের মধ্যে ভাসতে থাকে সমস্ত কিছু জানতে থাকে কি করেছি কি করলাম আবার আসছে আবার জন্মাব ওই ছোট বয়সে মাতৃ গর্বে অবস্থাতে আমরা ওখানে বেঁচে থাকি আমরা জানি ভাগবতে বা মহাভারতে এই পরীক্ষিত তার নামটি হলো পরীক্ষিত পরীক্ষিত কারণ কি সে যখন মাতৃ গর্বে উত্তরার গর্বে যখন উত্তরের নাকি উত্তরের গর্বে যখন তিনি যখন হঠাৎ এই সময় যা কি তাকে হত্যা করার জন্য চেষ্টা চালালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে সুদর্শন চক্র দিয়ে সেই বানকে প্রতিহত করেছিলেন এই বাচ্চার ছেলেটি তিনি দেখেছেন একটা খুব সুন্দর মূর্তি সুদর্শন চক্র হাতে এসে তাকে রক্ষা করতেন সেজন্য যখনই যে কেউ আসতেন তিনি কি সেই পরিশত সেই জন্য তার নাম হয় পরীক্ষি পরীক্ষ বারে পরীক্ষা করতেন ইনি কি সেই ব্যক্তি যে আমাদের আমার ছোট বয়সে আমাকে রক্ষা করেছিলেন অর্থাৎ এই যে অবস্থা অবস্থায় প্রত্যেক মানুষের পূর্বস্থিতি স্মৃতি থাকে কিন্তু বলছেন তখন সেই অবস্থাতে করেন এবারের জন্ম যাতে ঈশ্বরের নামগুলো কীর্তন স্মরণ করে জীবনটাকে সঠিক পথে চালনা করতে পারেন কিন্তু জন্মের সাথে সাথে ज्ञा क्योंकि जन्म साथी देखे बोल एक मानस चौबीस घंटा एकुश हजार छश बार शास नए एक छो बार মহারাজ বলছেন ওই জন্মের সাথে সাথে ও দুটো শূন্য সাথে সাথে মতো দুশো ষোলো ষোলো কে কি করেন সকালে অর্থাৎ এই যে জপের সংখ্যা সেটা আমরা দেখলাম জপযোগ্য নিষ্ঠা ব্যক্তি ঐকান্তিক নিষ্ঠার করে যখন জপময় অবস্থা বা লাভ করে তখন জব আপনা আপনি চলতে থাকে তখন কোন রূপ আর যত্ন বা কিছু প্রয়োজন হয় না যেরকম যদি করি এগুলো সমস্ত বাস্তব এখানে কোনো নেই যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে এগুলো কোনো নতুন নয় সত্যি একদম যদি আমি কোনো দিন মনে একটা মনটা খুব সুন্দর একদম শান্ত আছে সুন্দর চিন্তার মধ্যে আছে সুন্দর কোনো মানুষকে দেখলাম একদম আনন্দে এই অবস্থাতে আমরা যেন মনটা ধীর আপনি জবটি ছেড়ে দিয়েছেন উঠে পড়েছেন কিন্তু মনের মধ্যে চলতে থাকে বাস্তব এটা সত্য এটা কখন নিজেদের জীবনেও করতে পারেন যেমন এক হাজার করুন পাঁচ হাজার করার পর দেখবেন অটোমেটিক একশো আপনি করছেন না কাজ করছেন ওটা চলতে থাকে এই যেটাকে বলছেন অজপা জব সেখানে আপনার চেষ্টা নেই কিন্তু জবটি চলতে থাকে সেটাকে বলছেন অজপা জব যোগ্যাস্ত্র সমাধি পদে সেই জন্য বলছেন তজ্জব তদার্থ ভাবল জব আর সাথে সাথে তার অর্থ বরাদ্দ ভাবরা। जब भावना। जब और चिंता करते हैं ईश्वर के बाह्य भाव धारणा करते हम रूपाधि रूपे धारणा कारण की আমাদের যে ইন্দ্রিয় ইন্দ্রিয় গুলো হচ্ছে বহির্মর্তি আমরা রূপ আমরা যদি মনে করি আপনার ইস্ট চিন্তা করতে দেয় আপনার যদি ঈশ্বরের চিন্তা করতে বলেন আপনি যে সমস্ত মানুষ আছেন যেরকম দেখতে চেহারা সমস্ত কিছু যে পরিবর্তন সেইভাবেই আপনি দেখবেন আপনার দেবতা ওইরকম অর্থাৎ আপনার যেরকম রূপ আমরা অভ্যস্ত সেই রূপ আমরা থাকি সেই জন্য আমাদের প্রথম কর্তব্য কি যোগাশাস্ত্র সেই জন্য উদ্দেশ্য হচ্ছে কি ধীরে ধীরে মনটাকে ঈশ্বর মুখী করা ঈশ্বরমুখী মন যদি চঞ্চল হয় যার মন যত চঞ্চল তার শ্বাস তত ঘন ঘন করে সেই জন্য সেই সমস্ত দেখুন তার নিঃশ্বাসটাও শ্বাস প্রশ্বাসটাও আস্তে আস্তে আস্তে আস্তে যত হয় তখনকার শরীরটাও শান্ত হয় আমরা যদি তারা প্রকৃতি পাঠে বিচারও যারা প্রকৃতি নিয়ে চর্চা করেন তারা তাদের একটা অভিমত যার মন যত স্থির তার শ্বাস প্রশ্বাস আয়ু তত দীর্ঘ হয় আয়ুও তত অধিক হয় এবং যাদের মন খুব চঞ্চল তারা দীর্ঘ কি করে তার শ্বাস প্রশ্বাসও তাদের প্রশ্বাস বেশি নেয় শ্বাস প্রশ্বাস শরীরটাও তত গরম থাকে যেমন এই জন্য তাদের আয়ুটাও আট ন আট ন বছর আট বছর একই আমরা যদি দেখি খরগোশ সেও প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস কম নেই আয়ু বেড়ে যায় অর্থাৎ মন যদি শান্ত হয় ধীর স্থির হয় সেই জন্য সেই জন্য शास प्रश्न जो क्रिया जोर दी ठाकुर सेरण मनन कलिगे भक्ति जुग भगवान नाम गुणगान और प्रार्थना जी देखी अनेक समय दूटो जिनि दिखे जी तक दो जिनस देखते पाबी যে আমরা এই সমস্ত করতে পারছি না যে সমস্ত কিছু জানি কিন্তু যখন করতে যায় বা সংসারে যায় তখন সমস্ত কিছু ভুলে যায় তার কারণ কি কারণ কি আমাদের মধ্যে যে অহংকার বা অহংভা অহংকার বা অহংকার আমরা যদি দেখি এই অহংকার বা অহংকার দূর করার জন্য মহাপুরুষ বা শাস্ত্র দুটি উপায়ের কথা বলেছেন অহংকার হচ্ছে আমার মধ্যে যে অহংকার আমি যেমন করতে যাচ্ছি আমিত্বটা যদি বাইিয়ে দি কি সুন্দর কথা বলে মানুষের কত হচ্ছে চিন্তা ঋষিদের চিন্তা সাধারণ মানুষ তো কত হচ্ছে চিন্তা আমাদের যত গোলমান আর কিছুর কারণ কি সেটা ঠাকুরে বলছেন ঠাকুর বারে বারে বলছেন এই আমিত কাঁচা আমি কাঁচা আমি কাঁচা কথা বলছে যা কিছু অসুবিধার কারণ হচ্ছে এই অহংকারের জন্য অহংকার দূর করার উপায় কি শাস্ত্র খুব সুন্দর কথা হয় সেটাকে বাড়িয়ে অথবা কমিয়ে কি সুন্দর কথা যে অহংকারী থাকুন শুধু আপনি নিজের মধ্যে রাখবেন আমি কি আমি সর্বভূতি বলছেন সর্বম খুব বলছেন অহং ব্রহ্ম আমি হচ্ছে সর্ব সর্বব্রহ্মাণ্ডে যা কিছু সর্বত্যে আমি বিশাল আস্বঞ্জ বাড়ান তখন কি হয় তখন মানুষটা কি হয় ধীরে ধীরে যখন বাড়িয়ে দিল তখন কি হয় আর অহংকার থাকে না সেই ওই যে আমরা শাস্ত্র বলছেন খুব সুন্দর কথাগুলো বলছে বলছে দ্বিতীয় বাচ্চা ছেলে একটা ভয় করি কারণ কি ভয় পাই কারণ কি আমি যদি মনে করি আমি সর্বদূতী আছি আমি আছি আমি একমাত্র আমি যদি মনে করে আছি আমার ভয় থাকবে ভয় থাকবে কারণ কি দুজন কেউ আছে আলাদা কেউ আছে দ্বিতীয় কেউ আছে যদি আমি তাহলে ভয় না কোনো কিছু থাকে না আমি সর্বদূতে আছি সমস্ত কিছু জনসংসার আমার তখন যে মানুষটাকে আপনি ঘৃণা করে তাকে যদি না যে তো আমারই আমার সরু। আমার এইটা হচ্ছে ধীরে ধীরে মানুষটা কি হয় তার এই যে প্রসারতা ব্যাপকতার মাধ্যমে ধীরে ধীরে সর্বব্রুতে নিজেকে দেখার চেষ্টা করেন এর মাধ্যমে তার অঙ্কার ধীরে ধীরে এই যে নিচু মনের যে নিচুতা মনের নিচেতা ধীরে ধীরে দূর হয় আরেকটা হচ্ছে দিন হয়ে যায় দিনের দিন দাস একটা কথা বড় হয়ে গেল সবার মধ্যে আরেকটা আমি কেউ নয় আমি হচ্ছে আমি আমি যারা দাস দাস আমি শ্রীরামকৃষ্ণ দাস দাস হন শুধু শ্রীরামকৃষ্ণের দাস নহে শ্রীরামকৃষ্ণের যারা দাস তার ধীরে ধীরে একটা দেখলাম কত প্রসাদ আর একটা দেখলাম এর মাধ্যমে প্রকিত সত্তা কি থাকে আত্মসত্তা কে থাকে বেটিকে থাকে থাকে আমি যে শুদ্ধ আমি যে শুদ্ধ আমি যার কথা আমি বলছি তদে আত্ম যাকে আত্মা হলে সে আত্মসত্তায় থাকে সেই জন্য সাহস করছেন কিন্তু সেই সমস্ত জ্ঞান বর্তমান যুগে আমাদের পক্ষে সম্ভব নয় ঠাকুর সেই জন্য বলছেন কলি যুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী হচ্ছে যুব ধর্ম তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্ন বলো না तुमरा भक्त तुम्हारा ईश्वर केक्तुटे पाठी ठाकुर जेखने गए उद्देश्य बारे बारे देखें मानुषे साधन भजन मानस जाते साधन भजन एगिए जा शखपुर स्कूल गाड़ी कर मास्टर के तुलिया रखाल और भक्त गाड़ी कार्तिक मातारूख भाड़ा बालक न्याय देखते उद्देश्य भक्त कथा कहते मास्टर के बीच उच्च स्थल बसिल आनंद रंगस्थले नाना रूप खेला देखा हईल गोलकार रास्ता घोड़ा दौड़ाइते घोड़ारृष्ठे दाड़ाइया बड़ लोहार रिंग रेगर काोड़ा जो रिंग नीचे दौड़ते घोड़ार पृष्ठ लम्फ दिया रिंगर मध्य दिया पुनर घोड़ारृष्ठ आरोप दाड़ाइया শে করিয়াছে গায়ের সবুজ বনাত দিয়া মাঠে দড়াইয়া কথা কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে পেঁচোয়াটি রাছে তাতে तब तो के भी भी एक हाथा भे मृत्यु होते संूप कठिन ठाकुर कथा प्रत्येक क्षेत्र ठाकुर क्षेत्र करते संसार करते गो बो डूबे जा मृत्यु जंत्रणा हवा क्यों क्योंकि जनबादी अनेक तपस्या बोले संसार कर তাই সাদন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না প্রতিটি ক্ষেত্রে যে উদ্দেশ্য ঠাকুর চাইতেন মানুষের যাতে কল্যাণ হয় মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার যে উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারে সেটাই ছিল ঠাকুরের দৃষ্টি প্রতিটি ক্ষেত্রে সেই দৃষ্টি ঠাকুরের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য প্রতিটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ঠাকুর চাইতেন মানুষের कल्याण मानुष्य शांति ठाकुर मध्य ईश्वर मुखी हार कथा बारे बारे मनुष्य जीवन उद्देश्य ईश्वर लाभ से कभी सम्भव से ही दृष्टान एक दृष्टान दिए देखे चेष्टा कर द्वारा भक्तरा जरा ठाकुर का ठाकुर भाव द्वारा इस তাদের যাতে কল্যাণ